उड़ सिंधुक अपूर्व दिन छमत्कार रास्ता सुंदर बजार अपूर्व सोनार बाराना दाड़ाओंार बाराना खुबी धनी व्यवसायर बाड़ी गल्पी तुम्हें ना बोली तुम्हारे खूब एक लोकसान होना ये व्यवसाय बेपारे नुनी गल्पे खूब गुरुत्वपूर्ण एक, एक, एक मानूष দেখো ব্যবসায়ীর এত টাকা ছিল যে পুরো রাস্তাটা রূপো দিয়ে বাঁধিয়ে দিতে পারতেন কিন্তু তিনি ছিলেন একজন জ্ঞানী আর বুদ্ধিমান ব্যবসায়ী তিনি জানতেন টাকা কিভাবে খরচ করতে হবে আর কি করে সঞ্চয় করতে হবে ওনার একটি ছেলে ছিল বয়সে তরুণ নাম স্পেন স্পেন খুবই কুড়ে ছিল খুবই কুড়ে জল খাবার দাও ধন্যবাদ সুপ্রভাত বাবা সুপ্রভাত পুত্র হ্যাঁ ভালো হয়েছে সোনার চাদরটা সাধারণ চাদরের তোমার চুনি খো সোনার চাদর দরকার নেই কেয়া তো ভাবে বাবা আমরা তো ধনী আজ তো আমি আমার বন্ধুদের জন্য একটা পার্টি দিচ্ছি আমি ওদের একজনকে একটা বড় নৌকো কিনে দিলাম ওরা এটা উদযাপন করতে চায় তুমি তোমার বন্ধুর জন্য একটা নৌকো কিনে দিয়েছ আর তারা ওটা নিয়ে আনন্দ করবে তোমার কাছ থেকে পয়সা নিয়ে এরা তোমার কিরকম বন্ধু স্পেন ওরা আমায় ভালোবাসে ওরা মনে করে আমি হলাম সর্বশ্রেষ্ঠ তোমার টাকার জন্য ওরা তোমায় ভালোবাসে সবাইকে খুশি রাখার চেষ্টা বন্ধ করো স্পেন অন্যরা তোমার ব্যাপারে কিভাবে সেটা নিয়ে ভেবো না তুমি যেটা ভালোবাসো সেটা করো কিন্তু আমি সত্যি কিছু করতে চাই হোক বলার আছে চিলেক ওটার ঘরে একটা পুরনো সিন্দুক আছে ওটা কোনো সাধারণ সিন্ধুক নয় স্পেন তুমি এখন বড় হচ্ছ তাড়াতাড়ি তুমি আমার সব সম্পত্তি পাবে এই সব কিছু তখন তোমার হবে আমি চাই যে তুমি আমায় কথা দাও, পরিস্থিতি হোক না কেন তুমি হাত হাতছাড়া করবে না আমার কথাটা কথা দাও স্পেন আচ্ছা বাবা আমি কথা দিলাম কয়েক বছর কেটে গেল এক দুঃখজনক দিনে ব্যবসায়ী মারা গেলেন স্পেন ছিল তখন পূর্ণ বয়স্ক সে তার বাবার জন্যে খুবই দুঃখিত ছিল শীঘ্রই সে তার বাবার সম্পত্তি পাওয়ার জন্য যোগ্য বয়সে পা দিল কি আমি এখন সব সম্পত্তি পেয়ে গেছি হ্যাঁ সব সম্পত্তি এখন পেয়ে গেছ মানে তোমার বাবার সব সম্পত্তি এখন তোমার হয়ে গেছে বুঝে শুনে খরচা করে সোয়েন কিন্তু বুদ্ধি স্পেনকে কে অনেকদিন আগেই ছেড়ে গেছে সে যথেচ্ছ আর অকারণে খরচা করতে লাগলো আর রোজ পার্টি দিতে লাগলো প্রত্যেক দিন তার বাড়ি নতুন করে সাজানো হতো তাই বাড়িটা প্রত্যেক দিন আলাদা দেখতে লাগত বাড়িটা খুব দামি প্রাচীন জিনিস দিয়ে সাজানো হতো তার বন্ধুরা অভিভূত হতো আর সেটা স্পেনকে খুশি করত তার সব বন্ধুরা জানত স্পেন এখন খুবই ধনী আর সে তার ইচ্ছামতো খরচ করতে পারে কিন্তু তার বন্ধুরা আরেকটা জিনিস জানত যে স্পেনের একটা সুপ্ত প্রতিভা আছে সে ছিল গল্প কথক সে এমন গল্প বলতো যেরকম আর কেউ বলতে পারত না তার বলা শুনে শ্রোতারা মুগ্ধ হয়ে যেত আর সেই সময় আকাশ সাগর আর মহাসাগরের থেকে সব জল খেয়ে নিল আর বৃষ্টি তৈরি এক্সেলেন্ট তুমি বৃষ্টি এনে দিলে তুমি বৃষ্টি করে দিলে বন্ধু তুমি অনেক টাকা কামাতে পারবে গল্প কথক হিসেবে বন্ধু কিন্তু আমার কাছে তো টাকার কোনো অভাব নেই मात्र कयक सप्ताह कारण शीघ्र सब टा शेष हो, हो, हो। ग বিক্রি করতে শুরু করলো তার খরচ থাকবে। প্যাট্রিক আমার কাছে একটা গাড়ি চেয়েছে আমি নিশ্চিত আমি ওকে অন্তত এটা কিনে দিতে পারবো। পারব না সব টাকা পয়সা শেষ তোমার আছে বলতে এই ড্রেসিং গাউন চপ্পল জোড়া আর যদি এগুলো তুমি যদিও দাও তাহলে চাবি খালি সিন্ধুকটার একটা চাবি পড়ে আছে বা আমি কি স্বপ্ন দেখছি আমি কি মারা গেছি কিন্তু এটা স্বপ্নেও ছিল না আর স্পেন মারাও যায়নি এটা কোনো সাধারণ সিন্দুক ছিল না এটা ছিল মন্ত্রপুত সিন্দুক এটা স্পেনকে পাহাড় সমুদ্রের ওপর দিয়ে উড়িয়ে নিয়ে চলল আর অবশেষে সিন্দুকটা এসে নামল তুরসকে স্পেন সিন্দুক থেকে নেমে গাছের তলায় ওটাকে লুকিয়ে রাখল তারপর সে বাজারের মধ্যে এদিক ওদিক ঘুরতে থাকল ওখানে সবাই ড্রেসিং কেউ করল না এখানে তুমি কি নতুন এটা বাড়ি নয় এটা একটা প্রাসাদ সুলতান সুলতানা এখানে তাদের মেয়েকে নিয়ে থাকেন রাজকুমারী রাজকুমারী হ্যাঁ অবশ্যই রাজকুমারী তখন ছিল সে এত সুন্দরী ছিল যে স্পেন সেখানে বসে তাকিয়েই রইল স্পেনের ওকে দেখতে খুবই ভালো লাগছিল কিন্তু এরকম বেশিক্ষণ চললো না আহ কে কে তুমি কিন্তু আছে আমি তোমার সামনেই সেটা তোমার সামনেই দাঁড়িয়ে আছি এরকম ভাবে যদি আবার সেটা হয় তুমি কি করে ভাবলে যে আমার ঘরে ঢোকার অনুমতি আমি তোমায় দেব ও কি সাহস তোমার তুমি এখানে এলে কি করে ও আমি সিন্ধুকে করে উড়ে এলাম ওই চার থেকে ওখানে খুব সুন্দর সুন্দর জলপ্রপাত আছে আর হ্রদ আছে ঠিক তোমার চোখের মতন যেখানে তোমার চিন্তা বয়ে আনে অসাধারণ অসাধারণ গল্প বলতে পারো তুমি সত্যি বলছি রাজকুমারী তুমি কি আমাকে বিয়ে করবে তোমার সমস্যাটা কি আমাদের এই মাত্র আলাপ হলো আমার মনে হচ্ছে আমাদের দারুন হ্যাঁ বাবা মার সাথে দেখা করবে ওদের দুজনের গল্প শুনতে ভীষণ ভালো লাগে বাবা ভালোবাসে মজার গল্প আর মা ভালোবাসে নীতি গল্প তুমি গল্প শোনাবে ওদের তাহলে আমি তোমাকে বিয়ে করতে পারি আহ ঠিক আছে শিগগিরই দেখা হচ্ছে রাজকুমারী সিন্ধুকে করে জঙ্গলে চলে গেল সারাদিন সারা রাত সে একটা আদর্শ গল্প লেখার জন্য সময় ব্যয় করলো সে এত খুশি আগে কখনো হয়নি এমনকি সে খাওয়া দাওয়াও করেনি বা ঘুমোইনি শীঘ্রই সুলতান আর সুলতানার সাথে তার দেখা করার দিন চলে এলো সে সম্ভ্রম আর অনেক উদ্দীপনা নিয়ে প্রাসাদে ঢুকলো রাজকুমারী তাঁদের আগেভাগই ভাগে জানিয়ে রেখেছিল এই সিন্ধুক দেব আর তার অসাধারণ গল্পের ব্যাপারে তারা আর ধৈর্য রাখতে না। সুলতান আর আমি আমার আন্তরিক শ্রদ্ধা জানাই আচ্ছা আচ্ছা! তাহলে তোমার গল্প শুরু করো একদা কিছু দেশ কাঠি ছিল এখানে তোমাদের নতুন দেখে মনে হচ্ছে কোথা থেকে এসেছো তোমরা আমরা হলাম দেশলাই এর কাঠি আমরা এসেছি বিখ্যাত পাইন গাছ থেকে আমরা ছিলাম ধনির থেকেও ধনি, আমরা সারা বছর সবুজ থাকতে পারতাম পাখিরা এসে আমাদের গান শুনিয়ে যেত তারপরে একদিন এলো কাঠুরে আমাদের কেটে নিয়ে চলে এলো সারা পৃথিবীতে আমরা ছড়িয়ে পড়লাম আমাদের কোনো অসম্মতি ছিল না সবার দেখা দরকার আমরা কত রাজও কেউ ছিলাম मूल अवलम्बन से खुशी थार चेटा करो दुख कर चुप करो तुम्लाई बुमी बेपारे ईर्ित परिष्कार चुपचाप बसे दारूण बेपारुंदर बेपार्टात एकचारिका घरे ढुकलो सबा चुप कर ग সে স্টোভে একটা পাত্র বসালো আর তার নিচে আগুন জ্বালাবার জন্য কিছু খুঁজলো দেশলাই গুলো আশা করছিল যে যেন তাদের নির্বাচন করে তারা সবাইকে খুশি করার চেষ্টা করত আর তখন এটা ঘটল সে পুরো দেশলাইয়ের তুলে নিলো একেবারে সব কটাকে একসাথে জ্বালিয়ে কাঠিটাকে ছুড়ে দিল আর তখন তারা সবাই একসাথে জ্বলে উঠল। এখন তারা জানবে তখন তারা জ্বলে উঠলো সুতরাং নীতি কথাটা হলো শোন বাবা জীবন এখন তুমি আমার মেয়েকে বিয়ে করতে পারো হ্যাঁ হ্যাঁ অবশ্যই সব ব্যবস্থা হয়ে যাবে চলো আনন্দ করা যাক উৎসবের দিনটা ছিল অসাধারণ রাতের আকাশে তারার মতো পুরো শহরে আলো জ্বলে উঠল ওদের খুশি করার জন্য আমার কিছু করা দরকার আগুন দুবার না ভেবে স্পেন তার সিন্ধু ভর্তি করে আতসবাজি নিয়ে অনেক উপরে উঠে গেল ওখান থেকে ওগুলো ফাটানোর জন্যে খুব সুন্দর লাগছিল কিন্তু হঠাৎই মা মা আমি কি করলাম আমি এখন রাজকুমারীর সাথে দেখা করতে পারবো না সত্যি সে তখন খুবই খুশি হয় যখন সে গল্প তৈরি করে লোককে শোনায় এর মতো আর কিছুই তাকে খুশি করতে পারেনি না টাকা না সিন্ধুক, না রাজকুমারী তখন থেকেই সে ঘুরে বেড়াত আর সে যেটা সবচেয়ে ভালোবাসত সেটাই করত তখন থেকে সে হয়ে গেল স্পেন গল্প কথক